ইবনু উমর রাজিয়্লাহ আল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লা বললেন মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে আর তা মুসলিমদের উদাহরণ তোমরা আমাকে অবগত করো সেটি কি গাছ তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছ গাছালির নাম ধারণা করতে লাগলো আবদুল্লাহ রাজিয়াল তু বললেন আমার ধারণা হলো সেটি হবে খেজুর গাছ কিন্তু আমি ছোট থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম অতঃর সাহাবিগন রাজিয়াল্লাহ আল্লাহ বললেন रसुल आनी दिन से गाछ खेज गाच